মানবতার সমাধান আলহামসলাত রকম ফকুল রবী লন قريب ব রসুল্লা সাহম মামিন ইসবফী মালকান ফকুল আতফিকন খালফন ফকুল আল্লাহ আত মালাফন রাহুল বখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলাইহাল্লাম আমরা ফাজাইল আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম যে আমলের বিনিময় জান্নাত আমরা যদি এসব আমল নিয়মিত করতে পারি তাহলে ইনশাল্লাহ এর বিনিময়ে আমরা জান্নাত পাব তার একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল সাদাকা ফরজ হচ্ছে জাকাত জাকাত যে কোনো মূল্যে দিতে হবে জাকাত হচ্ছে অন্যের হক যা জরুরি ভিত্তিতে বের করতে হবে না করলে পরকাল ধ্বংস হবে আল্লাহকে সন্তুষ্ট করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সাদাকা দান এর মাধ্যমে আল্লাহ আল্লাহতলা মানুষকে সন্তুষ্ট করতে পারে দানই এমন একটা জিনিস যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না সেদিন একনিষ্ঠভাবে दान सेमय भोग करशेष भी छाय पा एमर्मे अल्लाह तला तुम्हारे जो रुजि प्रदानी से रुजि होते तुम्हारा दान खैरत करो से दिन आसार पूर्व जिन मरण चले आस तुम्हा तुम्हार बोलोपालक एकटू समय दाओ आप तुम्हारे दान भलो देर अंतर्भुक्त होते चाहिए सूझक देवना मरण चले आसले कारो समय एक मुहूर्त आगे हो मुहूर्त पर मरणर समय तुम्हारा दान भलो होते चाहे आसार पूर्व ही तुम्हरा तुम्हारा जो रुजिदी से रुजि होते आल्लाहर हो पथे दान करो आल्लाह तला अत आयाते तुम्हारे जे, तुम्हा जे खाद्य रुजिशेखान दान करोक ভাত রান্না করার সময় এক মুষ্টি চাউল উঠিয়ে নেওয়া হয় এই আয়াতের অর্থেই কি আসলে সেই কাজটা চালু হয়েছে আল্লাহ ভালো জানে তবে আল্লাহ আল্লাহতাল রুজি থেকে দান করতে বলেছেন একমুষ্টি চাউল তুলে নেওয়া ভালো কিন্তু দান এ পর্যন্তই শেষ একথা নেই কথা যদি আমরা মনে করি তাহলে ভুল হবে কথা নয় আমরা যা উপার্জন করছি এখান থেকে নীতিগতভাবে। কিছু কিছু আল্লাহর পথে দান করতে হবে এই কথা আল্লাহ বলছে আবু হরিয়াল বলেন রসুল সাল আলী বলেছেন প্রত্যেকদিন সকালে দুইজন ফেরস্তা আকাশ থেকে নেমে আসে দুইজনের একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাওক অপরজন বলে যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও হাদিস তো বোখারি মুসলিমের দুইজন আকাশ থেকে নেমে আসেন আর দুইটি কথা বলেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করেছে তুমি তার ততটুকু পূরণ করো আর অপরজন বলেন যে যতটুকু দান করনি তুমি তার ততটুকু ক্ষতি করো ক্ষতি তো হবেই আমরা বুঝতে পারি আর না পারি যেমন বৃদ্ধি বুঝতে পারি না তেমন ক্ষতিও বুঝতে পারব না বৃদ্ধি মানে বরকত আর ক্ষতি মানে বরকত থাকে না আল্লাহ আল্লাহতালা বলছেন সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে আর দান মানুষের সম্পদকে বেশি করে দেই। আমরা সুদেই বেশি বুঝতে পারি যে মানুষ সুদ খেলে তার টাকা পয়সা বেড়ে যাচ্ছে একশো টাকা দেই যদি আর যদি ২০ টাকা ছয় মাস পরে সুদ নেয় তাহলে একশো টাকা হলো তো বাড়লো কিন্তু একশো টাকার মধ্যে যদি দশ টাকা দান করে আর নব্বই টাকা যদি একটা বাক্সের মধ্যে রেখে দেয় এক বছর রাখলেও তার কিছু বৃদ্ধি হবে না এক বছর রাখার পরে যদি বের করে তো দেখবে যে যা ছিল তাই আছে তাল্লাহ তালা বলছেন সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে আর দান মানুষের সম্পদকে বেশি করে দেয় এটা কিভাবে বুঝবো আমি আর আপনি এ কথাই আল্লাহর নবী বলছেন যে একজন ফেরিস্তা বলে আল্লাহ তুমি তার পূরণ করে দাও আর অপরজন ফেরেস্তা বলেন আল্লাহ তুমি তার ক্ষতি করে দাও আমি বুঝতে পারি আর না পারি এটাই হবে আনাস বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আনফিক আলাইকা হে আদম সন্তান তুমি আল্লাহর পথে দান করো আমি আল্লাহ তোমার পথে দান করব, এই হল বৃদ্ধি আমি বুঝতে পারি আর না পারি আমি যেটুকু করব, আল্লাহ সেটুকু আমার পূরণ করে দিবেন এ কথা আল্লাহ নিজে বলছে এটাই হচ্ছে সুদ কমে যাওয়া আর দানের সম্পদ বেশি হওয়া দান করলে সম্পদ বেশি হবেই দান করলে বরকত বেশি হবেই কেন না মানুষের রুজি ভিন্ন জিনিস আর বরকত ভিন্ন জিনিস মানুষ চাকরি করে দশ টাকা মাসে পায় এটা হল তার রুজি মানুষ জমি চাষ করেছে ৫০ মন একশো মন ধান পাবে এলো হলো তার রুজি কিন্তু এতে একটা ভিন্ন বরকত লাগবে যদি বরকত না থাকে তাহলে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা একটা প্রমাণ প্রমাণস্বরূপ বোখারি মুসলিম থেকে হাদিস পেশ করতে পারি আনাস রাজি আল্লাহ তাল বলেন चादर दुई टुकड़ा गएको रसलिए छोट खा देख दुआ कर अल्लाहर नबी बोलें मालाम्राहफिर ওরা হ্যামু হু ও আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো আনাসের ছেলে অর্থ সম্পদ বেশি করে দাও তুমি তাকে মাফ করো তুমি তার প্রতি দয়া করো তুমি তাকে যে রুজি দিয়েছো। তাতে তুমি বরকত দাও রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আল্লাহ রাসুল তার কাজে বরকত চাইতেন যেমন সলাতলিস খারাপ কোনো কল্যাণের জন্য দূরে কাজ সলাত আদায় করলে আল্লা রসুল একটা বাক্য বলতেন হে আল্লাহ আমার এই কাজটা যদি কল্যাণ করা হয় ফাঁকদেরও হুলি তাহলে আমাকে সক্ষম করো অএ্যেরও হুলি তুমি কাজটা আমার জন্য সহজ করে দাও অবারিক ফি হে তুমি এতে বরকত দাও বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস আবহাওয়ায় রাজি আল্লাহতালাহ বলেন আল্লাহর নবী বলেছেন যে তোমরা পাশ থেকে খাও মধ্য থেকে খেয়ে মা কেন মধ্যে বরকত নাজেল হয় বরকত ভিন্ন জিনিস আল্লা রসুল বলছেন যে তোমাদের খাদ্য পড়ে গেলে উঠিয়ে নাও প্লেট চেটে খাও ইন্ডাকুমলা তাদা ফিয়ে নিল বারাকা কোন ভাতে বরকত রয়েছে তোমাদের জানা নেই আপনি যতই অর্থ সম্পদ উপার্জন করুন আপনার স্ত্রী যদি সংসারের প্রতি ভালো লক্ষ্য না রাখে তাহলে এই সংসারে বরকত আসবে না যেমন ভাত রান্না করার সময় তো দুটো চাউল নিচে পড়ে গেছে এটা উঠিয়ে পাতিলে দিতে হবে যদি না দেয় তাহলে বাড়ির বরকত চলে যাবে যতই আপনি ইনকাম করেন এই বাড়ির আপনি বরকত ঠেকাতে পারবেন না রক্ষা করতে পারবেন না রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস এই জন্য আল্লাহতালা বলছেন দান মানুষের সম্পদকে বেশি করে দেয় আর সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে কমিয়ে দেয় এটা হলো বর্ণনা এটা হলো বিবরণ যে আল্লাহ আল্লাহতালা যদি খুশি হয় তাহলে ধীরে ধীরে ধীরে ধীরে মানুষের সম্পদ বেশি হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না আর যদি অসন্তুষ্ট হন তাহলে ধীরে ধীরে মানুষের সম্পদ কমে যাবে সংকুচিত হয়ে যাবে সে বুঝতে পারবে না কিভাবে হলো কিভাবে হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা ধারণ করে আমাদের বিরতির পরে এ করো করবাই হারাম একমাত্র আল্লাহ তোমাদের জন্য मृत जीवे अब हरम खाद्य मानदारेदायत पथे थक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक তিনি ছাড়া মাবুদ নেই যে আইন করেছেন তার বিপরীতে কেউ যদি হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 ইমানীমদুল্লাহ বিন হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় bani israili tara allah ke sachote dekhte chheisu allah er bepare tader idea ta thik chilo allah khaisa lage bole tahole etai hoche mominer pori kibhabe momin allah er doya orjon kore bojar jonno dekhun guruttopurno anushthan quranes kahini poroborti anushthan peace tv bangla assalamu alaikum wa rahmatullah सम्मानित दर्शक मंडली आपनारा जो अपेक्षा आप कर बसे आईजा शुक्रिया आदाय कर खायर दान करुक आल्लाहर का एका ए राखी जुतवूर्ण आलोचना अपना सुनबें एवं कर प्राणपणे चेष्टा करब्लासारी रजियाल्लाह तला सल्लाह आलहीसल्लम तहुर छह मान उजू का अर्धे ही मान কালেমা পড়লে মানুষের বাহ্যিক সব পবিত্র হয়ে যায় আর অজু করলে মানুষের যেটুকু ঘাটতি থাকে সেটুকু পূরণ হয়ে যায় তাই আল্লাহর নবী বলছেন হচ্ছে অর্ধে কিমান। তারপরে তিনি বলেন তামলাউল মিজানা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আল্লাহতালা যে নেকি ওজনের মিজান রেখেছেন দাঁড়িপাল্লা রেখেছেন সেটা ভর্তি হয়ে যাবে আর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যাবে আর সলা তো নুরুন হচ্ছে আলো মানুষ যদি সলাত আদায়ী করে তাহলে কেয়ামাতের মাঠে তার অন্ধকার থাকবে না আলো হয়ে যাবে কবর তার অন্ধকার থাকবে না আলো হয়ে যাবে অসাদ কত বুরহান দান হলো দলিল আমরা এই কারণে এ হাদিসটি পেশ করছি दान एम एक जिन जेटा हल दलिल जमी दखल करबें दलिल लागे बाड़ी दखल करब दलिल लगभग क्यू चाचन प्रमाण लागू प्रमाण छाड़ा जिन दखल करा जाए ना आल्लाह नबी हो दान हलो दलिल दान हलो प्रमान जार मध्यमे जाना दखल करा जाए जार मध्यमे कबर कठिन विपद थी बाँचार पद बड़े যার মাধ্যমে কেয়ামাতের মাঠের কঠিন সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে দলিল আমার কাছে দলিল আছে আল্লাহ তালা অন্য কোনো এবাদতকে দলিল বলেননি অনেক গুরুত্ব বলেছেন কিন্তু প্রমাণ হিসাবে দাঁড়াবে এ কথা বলেননি একমাত্র দানের ব্যাপারেই তিনি বলছেন যে দান হচ্ছে দলিল দান মানুষকে বিচারের মাঠে রক্ষা করবে অস্বাবজ ধৈর্য হচ্ছে আলো ধৈর্য ধারণ করলে মানুষের একটা ফল বের হয় সুন্দর আর তাড়াহুড়া করলে মানুষের ফল সুন্দর বের হয় না এই জন্য ধৈর্য হচ্ছে আলো ধৈর্য ধারণ করুন কাজে জীবনে চলাতে একটা ভালো পথ পাবেন এই আল্লাহর নবী বলেছেন আসন্দা সাদমাতিল যখন প্রথমে একটা ধাক্কা আসছে সমস্যায় বালা বিপদ মসিবত তখন আপনি ধৈর্য ধারণ করুন প্রয়োজন রয়েছে আসিয়া ধৈর্য হচ্ছে আলো আবহরাইহ বলেন বলেছেন যাদেরকে আল্লাহ বিশেষ ছায়া তলে রাখবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আমরা এই হাদিসটির প্রতি যদি আমল করতে পারি তাহলে জান্নাত লাভ করতে পারবো ইনশাল্লাহ বিচারের মাঠ কত জটিল তা এই বঠকে বুঝানো কঠিন এতটুক যে আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাতশ্রেণীর মানুষের জন্য বিশেষ ছায়া থাকবে সূর্যই তো থাকবে মানুষের এক মাইল উপরে মানুষ তার শরীরের ঘাম অনুযায়ী থাকবে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারোর ঘাম হবে টাকু পর্যন্ত কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো ঘাম হবে গলা নাক পর্যন্ত তাহলে কি আমরা এটা বোঝাতে সক্ষম যে বিচারের মাঠ কত কঠিন সেদিন সূর্যের তাপ কত বেশি আমরা বুঝাতে সক্ষম নই আমরা যদি জাতিকে বিচারের মাঠ স্পষ্ট বুঝাতে পারতাম তাহলে মানুষ পরকালমুখী হতো আল্লাহ তুমি এরকম একটা সুযোগ আমাদের দাও আমাদের তফিক দাও যাতে করে আমরা মানুষকে বুঝাতে পারি বিচারের মাঠ কত কঠিন সেদিন তোমার বিশেষ ছায়া কত মূল্যবান জিনিস আজকে তো আমরা বুঝতে পারি না আমরা একে মূল্যায়ন করতে পারছি না একে দাম দিতে পারছি না আল্লাহর নবী বললেন তার এক শ্রেণীর মানুষ নেতা। যারা ন্যায় পরায়ণ বাদশাহ বিচারের কাঠগড়াতে তারাই বিশেষ ছায়া তলে থাকবে রাজত্ব জীবন খুব কঠিন আল্লাহর নবী বলেছেন কাউকে যদি দুই জনের নেতা করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো ছুরিবিহীন জবে মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় নেতৃত্ব এমন একটা কাজ যে আপনি সঠিকভাবে দেন তাহলে ইহকাল হারাবে যদি বেঠিকভাবে দেন তাহলে পরকাল হারাবে নেতৃত্বর ইহকালও কঠিন পরকালও কঠিন তো যারা ন্যায় নিষ্ঠার সাথে নেতৃত্ব দিবে তারা থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া তলে প্রথমে তিনি এটাই বলেছেন এটা কাজ কত কঠিন তা এইসব যুগের নেতাদেরকে বুঝানো কঠিন এরা তো লোভে নেতৃত্ব নিয়েছে যার বিনিময় জাহান্নাম এসব নেতৃত্বের বিনিময় জাহান্ন খুব কঠিন একটা টাকার গন্ডগোল হলে তাহাজুদ কুলাবে না একটা গমের উনিশ বিশ হলে আত্মসাত হলে তাহাজুদ কুলাবে না বিচারের মাঠে নেতৃত্ব এত কঠিন আল্লাহ রসুল বলেন অসাফাফিব ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষ বাল্য অবস্থা থেকেই এবাদতে অভ্যাসী সাত বছর বয়স থেকে সলাদ শুরু করেছে দশ বারো বছর বয়সে শ্যাম পালন শুরু করেছে তাসবির তাহলিল জি কাজ আজকার বাল্য অবস্থা থেকেই করে অন্যায়ের সাথে লিপ্ত হয় না এবং জীবনের অনেক অংশ পার হয়ে যাওয়ার পরে এবাদত শুরু করে না বাল্য জীবন থেকে এ শুরু করে আল্লাহর নবী বলছেন যারা ছোট জীবন থেকে এ শুরু করেছে এই মানুষগুলি থাকবে বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়াতলে রাসুল সাল্লাম বললেন ও রাজুলুন কালবহু মোয়াল্লা মসজিদ এদিনের কাঠগড়ায় বিশেষ ছায়া থাকবে যে মানুষের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত মসজিদ থেকে বের হওয়ার পরই সে ব্যস্ত হয়ে পড়ে কখন ফিরে যাবে কখন মসজিদে ফিরে যাবে কখন আবার সলাত আদায় করবে কখন তাসমিত আহল জিক আজগার করবে এই নিয়ে ব্যস্ত যারা মসজিদ থেকে বের হওয়ার পরে পুনরায় মাসজিদে ফিরে যেতে ব্যস্ত এরাই থাকবে বিচারের কাটগড়াতে বিশেষ ছায়াতলে রাসুল সাল্লি সাল্লাম বলেন রাজুলানে তাহাব্বা তাহাবাহে ইজতামা আলাইহে অফ তারা আলাইহে ওই দুইজন মানুষ দুই শ্রেণীর মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব গড়েছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে ছিন্ন করে দিয়েছে আমরা এটা কিভাবে বুঝব একজন মানুষ পরহেজগার আমি তাকে বিশ্বাস করি এইজন্য তার সাথে চলি ফিরি তার সাথে লেনদেন সব সময় এগুলো চলতে থাকে এটাই হলো তার সাথে আমার আন্তরিকতা যে কোনো কাজে আমি তাকে ডাকি যে কোনো কাজে আমি তার প্রয়োজন মনে করি পরেজগার মানুষ আমার কাছে পছন্দ হয় এই হলো তার সাথে আমার বন্ধুত্ব ভাতৃত্ব ভাব একমাত্র আল্লাহর হস্তে লোকটা ভালো মানুষ আমি তার সাথে চলতে চাই এটাই মূলত লক্ষ্য তিনি বললেন যে বিচ্ছিন্ন করলাম বন্ধুত্ব এ কারণে কোন কারণে দেখলাম আমি এ ব্যক্তির সাথে বন্ধুত্ব রেখেছি তারপর আমি দেখছি যে তার মধ্যে ত্রুটি রয়েছে সে সলা তা করে না বললাম তবুও করল না বন্ধুত্ব ত্যাগ করতে হবে একজন আমার বান্ধবী রয়েছে তার নখ বড়, নখে নেল পালিশ আছে আমি বললাম বান্ধবী এটি ঠিক নয় আল্লাহর নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি তার একটি বৈশিষ্ট্য হচ্ছে দাড়ি লম্বা করা একটি বৈশিষ্ট্য হচ্ছে মুচ কেটে ফেলা একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলা একটি বৈশিষ্ট্য হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলা একটি বৈশিষ্ট্য হচ্ছে নিচের লোম পরিষ্কার করা নারী পুরুষ একই হুকুম চল্লিশ দিন পার হলে উভয়ই পাপি হবে তো বান্ধবী এটা আল্লাহর নবীগুণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলা আমি আপনার কাছে একটা পরামর্শ পেশ করছি অনুরোধের দৃষ্টিতে বান্ধবীর নখ কেটে ফেলুন আর নখে নেল পালিশ দেওয়া হবে না মেহেদি দিতে হবে দিতেই হবে হাতের নখেও মেহেদি দিতে হবে পায়ের নখেও মেহেদি দিতে হবে আমরা শুনেছি নবী দাড়িতে মেহেদি লাগিয়েছিলেন এই জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে না কথা কথা কথা ঠিক একটা চলছে। আল্লাহর নবী আল্লাহিতে মেহেদি লাগিয়েছেন দাড়িতে মেহেদি লাগানো সুন্নাত। নারীদের নখে মেহেদি লাগানো শোন বরং জরুরি একজন মহিলা আসলের হাতে একটা পত্র দিল দেওয়ার সময় তার নখে মেহেদি ছিল না আল্লাহ রসুল নিন্দা করলেন যে এটা পুরুষের হাত না নারীর হাত তিনি তো নিন্দা করলেন তাহলে আমাদের জন্য জরুরি হবে যে নখে মেহেদি দেওয়া পুরুষ মেহেদি দিতে পাবে না এখন আমি বললাম বান্ধবী নেইল পালিশ তুলে ফেলতে হবে ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নইল পালিশ দেওয়া এরপরে বান্ধবী এটা ত্যাগ করলো না তখন তার বন্ধুত্ব ত্যাগ করতে হবে জরুরি আল্লাহর নবী বলছেন যে আল্লাহ খালিয়ান ফফা ওই মানুষ একাই আল্লাহকে ডাকে আর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে একাই আল্লাহকে ডাকে আর চোখের পানি ঝরঝর করে ঝরে এমন মানুষ বিচারের কাঠগড়াতে বিশেষ ছায়া তলে থাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন श्लील क्या दावत दिल लोकटी आखाफल्ला भय करी आल्ला के भय करी तुम्हारे अन्या लिप्त होते राजी नई ए रुम वाक्य जो बोले তখন আল্লাহ এত খুশি হন যে আল্লাহ তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে তো রাখবেন তার কোন বিশেষ ছায় থাকার এগুলি মাধ্যম আল্লাহ রসুল বললেন তাহ মেকুইয়া মিনহ ওই দানকারীও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই দানকারীর ডান হাত দান করবে বাম হাত বুঝতে পারবে না যে কি দান করল এত গোপনে দান করলো গোপনে দানকারী বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে প্রকাশ্যে দান করা যায় এটা না যায় হারাম নয় আল্লাহ রসুল খোলা মাঠে বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে কে কতটুকু দান করবে উমার রাজি আল্লাহ বললেন আমার বাড়িতে যে অর্থ সম্বদ রয়েছে তার অর্ধেক দিলাম আহ বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালন বললেন আল্লাহর নবী আমার বাড়িতে আপনাকে আল্লাহকে রেখে সবই দিলাম তো প্রকাশ্যে তিনি দান চাইলেন প্রকাশ্যে দান করা যায় প্রকাশ্যে দান করলে নেকি হবে তবে গোপনে দান করলে যে নেকি হবে সেটা নয় বিশেষ ছায়াতলে থাকার জন্য এটাই বড় সুযোগ যে গোপনে দান করতে হবে সম্মানিত দর্শক মন্ডলই আমরা যদি গোপনে দান করতে পারি তাহলে আমরা এই ফল ভোগ করতে পারব দানের অনেক পরিণতি রয়েছে তার একটা বড় পরিণতি হচ্ছে জান্নাত লাভ করা যাবে আর একটা বড় ফল হচ্ছে গোপনে দান করতে পারলে বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে আল্লাহ বিচারের মাঠ বড় কঠিন আমাদের যেটুকু অর্থ সম্পদ দান করেছি তুমি এটুকুকে গোপন হিসাবে গ্রহণ করো আর আমাদেরকে গোপনে দান করার তফিক দান করো যাতে করে গোপনে দান করে অসহায় মানুষের উপকার করতে পারি তোমাকে সন্তুষ্ট করতে পারি বিচারের মাঠে এক ছায়া করতে পারি সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসহদাল রাহমাতুল্লাহ।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 पाउंड उंड नंबर शून्य नोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बीजि बता पाठिए इमेल करेट पीस टी डटी मानव